সেবা করা কর্মচারীর বলতেছে পঁচিশ নম্বর আয়াতে। ইব্রাহিম আর ইসমাইল আলাইহ সাল সালামকে লক্ষ্য করে বলতেছে আহিদিন ইসমাইল আ ইসমাইল ইব্রাহিম আর ইসমাইলের নিকটে ওয়াদা নিয়েছি যে তারা আমার ঘরকে পরিষ্কার রাখবে পরিচ্ছন্ন রাখবে কে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে ইব্রাহিম এবং ইসমাইল তো মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন করা কর্মচারীর কাজ নাই কাদের কাজ রাসুলের কাজ নবিরাসুলের কাজ ইব্রাহিমের কাছে তারা মসজিদ ঝাড়ু দিবে এবং যুগ যুগ ধরে ইব্রাহিম আলী সাল্লা সালামের বংশধর কাবা এবং কাবার আশপাশে হাজিদের খেদমতের দায়িত্ব পালন করে এসেছে